শেখ আহমেদ মুসা জিবরিলে তাহিদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে সজনে। আলা ইসলামের প্রত্যেক শত্রুর একান্ত চাওয়া হল ওয়ালা এবং বারাহকে বিভ্রান্তির বেড়া জালে বন্দি করে ফেলা মুসলিমরা বাহ্যিকভাবে ইসলাম ধারণ করুক তাদের মুসলিম নাম থাকুক নিজেদের মুসলিম হিসেবে তারা পরিচয় দিক এতে তাদের কোনো সমস্যা নেই কিন্তু মুসলিমদের ভেতরটা যেন হয় ফাঁপা অন্তর যেন হয় ইমান শূন্য অনেকটা গাছের গুড়ির মতো যার ভেতরটা ফাঁপা এবং পচা সুবিশাল একটি গাছ ছায়াদায়ক ঘন দূর থেকে কিন্তু খুব সুন্দর দেখায় আপনি যখন কাছে গেলেন তখন আবিষ্কার করলেন গাছের গোড়ায় বেশ বড়সড়ো একটি ছিদ্র রয়েছে যেই গাছটাকে খুব শক্তিশালী সুদৃঢ় মনে হচ্ছিল দূর থেকে আপনি কাছে যাওয়ার পর বুঝতে পারলেন সামান্য একটু বাতাসে বা একটু নড়াচড়া করলেই এটি শেকর শুদ্ধ উপড়ে যাবে ইসলামের শত্রুরা অন্তরে তীব্রভাবে আলওয়ালা এবং বারাহকে ঘৃণা করে কিন্তু কেন দেখুন কোন মুসলিমকে ধর্মান্তরিত করা কিন্তু খুবই কঠিন প্রায় অসম্ভব আমরা বলবো না যে কখনোই এটা হয় না হয় তবে খুবই কম আপনি সচরাচর এমন ঘটনার কথা শুনবেন না আসলে তাও হেদ মানুষের অন্তরের গভীরে প্রথিত একজন মানুষ একবার লাহ ইহ মুহাম্মদ রসুল উল্লাহতে বিশ্বাসী হলে যত কিছুই হোক না কেন তার রেশ ওই ব্যক্তির অন্তরে থেকেই যায় একজন দায়ী আমাকে একটি ঘটনা বলেছিলেন মিশনারিরা একবার এক দুর্ভিক্ষ পীড়িত দরিদ্র মুসলিম এলাকায় গিয়েছিল সাহায্য করার নামে সাথে করে চিকিৎসক খাবার এবং ঔষধ বাড়িঘর নির্মাণের সামগ্রী শ্রমিকের বিশাল বহর নিয়ে মিশনারিরা হাজির হলো বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে পড়লে বাবা মারা খুব অস্থির হয়ে পড়েন সন্তানের সুস্থতার জন্য তারা যে কোনো কিছু করতে রাজি থাকেন মিশনারীরা এই সুযোগটাই লুফে নিল তারা অসুস্থ শিশুদের জন্য প্রাথমিক টিকার ব্যবস্থা করল তাদের বাবা মাকে সাহায্য করল যখনই তারা কাউকে সাহায্য করত তখনই তারা একজনের ছবি দেখিয়ে বলত দেখো ইনি হলেন যীশুখ্রিস্ট তোমাদের রব তিনি এসব পাঠিয়েছেন তারা দুর্ভিক্ষ পীড়িত অভুক্ত মুসলিমদের প্রচুর খাওয়ার দাওয়ার দিল তাদের কাদামাটির ঘরগুলো মেরামত করে দিল যতভাবে পারা যায় তাদের সাহায্য সহযোগিতা করতে থাকল আর সাহায্য করার পর প্রতি পদে পদে তাদের বানানো সেই ছবি দেখিয়ে বলতে থাকল এই যে যীশুখ্রীষ্ট তোমাদের রব তিনি এসব সাহায্য পাঠিয়েছেন মিশনারিদের বিদায় নেওয়ার সময় ঘনিয়ে আসলো এই মুসলিমদের খ্রিস্টান বানানো গেছে ভেবে তারা বেশ আনন্দিত ছিল যাবার আগে তারা একটি বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করলো প্রোজেক্টর দিয়ে সিনেমা দেখানোর জন্য জেনারেটরের ব্যবস্থা করা হলো ওই এলাকার লোকজন ইলেকট্রিসিটি কী তাই জানতো না হুট করে তারা প্রোজেক্টরের মাধ্যমে মুভি দেখছে তাদের মানসিক অবস্থাটা একবার বোঝার চেষ্টা করুন প্রোজেক্টরে একজন মানুষের ছবি ভেসে উঠলো মিশনারিদের বানানো সেই ছবি আস্তে আস্তে সেই ছবি বড় হতে থাকলো মিশনারিরা ক্রুসাইডাররা বলল ইনিই তোমাদের রব ইনি তোমাদের রোগ থেকে মুক্তি দিয়েছেন এবং তোমাদের দুরাবস্থার পরিবর্তন করেছেন মিশনারীরা নিশ্চিত হয়ে গিয়েছিল যে তারা এই লোকগুলোর মগজ ধোলাই করতে পেরেছে ঠিক তখনই একজন গোত্রপ্রধান লাভ দিয়ে উঠল বিস্ময় মাখা সুরে সে প্রশ্ন করল লা, ইলাহা, ইল্লাল্লাহ, ইনি কি আল্লাহ প্রচণ্ড বিস্ময়ে গোত্রপ্রধানের অন্তরে থাকা তাওহিদ প্রকাশ করে দিল মিশনারিরা তাদের মিশন সফল হয়েছে ভেবে আত্মতৃপ্তি অনুভব করছিল কিন্তু এই এক প্রশ্নেই তাদের বাস্তবতা বুঝতে পারল আসলে লা লাহাইল্লাল্লার প্রভাব খুবই গভীর একবার যে অন্তরে লা ইহাইল্লাল্লার ছাপ পড়ে সেই অন্তর থেকে লা লাহাইল্লাহার ছাপ পুরোপুরি মুছে ফেলা খুবই কঠিন আরেকটি বিষয় মাথায় রাখা দরকার ইহুদি খ্রিস্টানদের মধ্যে এমন অনেক লোক আছে যারা তাদের বিকৃত কিতাবাদি সম্পর্কে গভীর জ্ঞান রাখে তাদের বিকৃত কিতাবগুলোর অসামঞ্জস্য ভুল ব্যাপারে তারা জানে নিজেদের ধর্ম এবং ধর্মগ্রন্থের উপর ঠিকমতো মতো ভরসা করতে পারে না তারা বোঝে তাদের দাবিতে অনেক ফাঁক ফর রয়েছে তাদের ধর্মগ্রন্থে অনেক অসংলগ্ন পরস্পর বিরোধী কথাবার্তা রয়েছে এখন তারা যদি মুসলিমদেরকে ধর্মান্তরিত করে বা আগে মুসলিম ছিল এমন কাউকে তাদের ধর্মে নিয়ে আসে তাহলে তারা আসলে এসব জারি জারিজুরি মেনে নেবে না তাহলে কী করা যায় তারা মুসলিম থাকুক এটা আমরা চাই না আবার আমরা তাদেরকে ইহুদি বা খ্রিস্টান বানাতেও চাই না তাহলে উপায় হলো মুসলিমদেরকে আমাদের ধর্মে নিয়ে আসার কোনো দরকারই নেই কিন্তু তাদেরকে ইসলাম থেকে বের করে নিয়ে আসো মুসলিমদের ইহুদি বা খ্রিস্টান বানানোর কোনো দরকার নেই তাদেরকে শুধু তাদের ধর্ম থেকে বের করে নিয়ে আসলেই হবে ব্যাস এতেই কাজ হবে তারা উদ্ভ্রান্ত পশুর মতো ছুটে বেড়াবে এখন চিন্তা করুন তো কীভাবে খুব সহজে মুসলিমদেরকে তাদের ধর্ম থেকে বের করে নিয়ে আসা সম্ভব মুসলিমদের অন্তরে আলওয়ালাউলবার ভুলিয়ে দেওয়া বা অন্তত পক্ষে ওয়ালা এবং সহ ইসলামের সঠিক শিক্ষা ভুলিয়ে দেওয়া এ কারণেই কাফেররা বারবার মুসলিম দেশগুলোর ব্যবস্থা সিলেবাস এবং কারিকুলামে নাক গলায় বিশেষ করে দুই পবিত্র মসজিদের ভূমিতে তারা কারিকুলাম থেকে আলওয়ালা এবং বারার আলোচনা বাদ দেওয়ার জন্য এবং ভুল ব্যাখ্যা তুলে ধরার জন্য হস্তক্ষেপ করল তারা সুনির্দিষ্টভাবে প্রাইমারি স্কুলে এমনকি বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম থেকে আলওয়ালা ওয়াল বারার আলোচনা তুলে দেওয়ার এবং বদলে ফেলার জন্য হস্তক্ষেপ করল শাসকদের নির্দেশ দিল এগুলো ওপেন সিক্রেট সবাই জানে আমি নিজে কিছুই বানিয়ে বলছি না আপনি একটু ঘাটাঘাটি করুন অবাক হয়ে যাবেন দু হাজার তিন সালে এগুলো নিয়ে মিডিয়ায় ঝড় বয়ে গিয়েছিল দুই পবিত্র ভূখণ্ডের দালাল শাসক গোষ্ঠী তাদের পশ্চিমা প্রভুদের আনগত্য করে ওই কথা বলল যে আল্লাহর উদ্দেশ্যে বলা তাদের দায়িত্ব ছিল পশ্চিমা কাফেররা নির্দেশ দিল আর দালাল শাসক গোষ্ঠী বলল আমরা শুনলাম এবং মানলাম কোনো সমস্যা নেই আমরা ব্যবস্থা নিচ্ছি অবস্থা এত খারাপ হয়েছিল যে শেখ সালিহ আল ফৌজান আর সহ্য করতে না পেরে প্রকাশ্যে বিরোধিতা করতে শুরু করেন সিলেবাস পরিবর্তনের বিরোধিতা করে তিনি লিখলেন। সিলেবাস পরিবর্তন করার পর ইসলামের শত্রুদের উদ্দেশ্য কিছুটা পূর্ণ হল তার কিছুদিন পর তারা মক্কাকে আন্তধর্মীয় কার্যক্রমের কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজ শুরু করল এই কার্যক্রমকে তারা সাধারণ মানুষের সামনে উপস্থাপন করল আলোচনা এবং মত বিনিময়ের নামে কিন্তু এগুলো সব বাকুয়াশ আসলে এটা আন্তধর্মীয় কর্মকাণ্ডের একটি কেন্দ্র আমি অনেকদিন আগে একটি প্রবন্ধ লিখেছিলাম আমাদের পুরাতন ওয়েবসাইটেও সেটি ছিল এখন কোথায় পাওয়া যাবে সেই ব্যাপারে আমার তেমন ধারণা নেই সেই প্রবন্ধে আমি জজিরাতুল্লা আরবের ৩০ জন আলিমের বক্তব্য দেখিয়েছিলাম যারা আন্তধর্মীয় কর্মকাণ্ডকে কুফোর বলেছেন কিংবা যারা এই আদর্শ গ্রহণ করে বিশ্বাস করে এবং প্রচার করে তাদেরকে কাফির বলেছেন এমনকি সর্বোচ্চ উলামা পরিষদ হায়াতুল কিবারুল উলামার ওকে কুফর বলা হয়েছে অল্লাহি দুই পবিত্র ভূমির মসজিদের একজন আলীম যুগের মুরজিয়ারা যাকে অনুসরণের দাবি করে তিনি বলেছেন যে আন্তধর্মীয় কর্মকাণ্ডের দিকে আহ্বান করে সে উহুদি খ্রিস্টানদের চেয়েও নিকৃষ্ট বর্তমান বিশ্বে ইন্টারফেইথ বা আন্তধর্মীয় কর্মকাণ্ডের নামে যা হয় তার সবগুলোর মৌলিক দিকের উদ্দেশ্য হল মুসলিমদের আলওয়ালাউলবারা নষ্ট করে দেওয়া আমি আপনাদের কাছে আরও স্পষ্ট করে বলি আমাদের সমাজে আজকাল অনেক মানুষ দেখা যায় যারা নিজেদেরকে ইসলামের দায়ী বলে দাবি করে মানুষও তাদের ব্যাপারে এমন ধারণা করে কিন্তু এরা আসলে রুআইবিদা তাদের চূড়ান্ত লক্ষ্য হল লা ইহ্লা সঠিক আকিদা নির্মূল করা তাদের এই জঘন্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আলওয়ালাহল বারাহ এবং লাহ ইহ মুহাম্মদুর রসুল্লাহর সঠিক বিশ্বাসকে ধ্বংস করার জন্য তার আন্তধর্মীয় কর্মকাণ্ডের আড়ালে কাজ করে তারা এ কাজ সরাসরি করতে পারবে না মুসলিমরা ক্ষেপে যাবে বাধা দেবে তাই তারা আন্তঃর্মীয় কর্মকাণ্ডের নামে তা করে এই রুয়াই রুয়াইবিদাহরা নিজেদের আহাম্মকে পরিণত করেছে এমন কি যে সব কাফেরদের সন্তুষ্ট করার জন্য তারা কাজ করে সে কাফেররাও এদেরকে আহাম্মক মনে করে কদিন আগে আমি এক কথিত রেডিক্যাল ইসলাম ও সন্ত্রাসবাদ বিশেষজ্ঞের বক্তব্য শুনছিলাম এই লোক বলছিল যে পশ্চিমে অবস্থান করা জনপ্রিয় দায়ীরা এমনই এক গান্ধীবাদী মডার্ট ইসলাম প্রচার করছে যা সাধারণ মুসলিমদের কাছে এখন অসংলগ্ন মনে হচ্ছে বিশেষ করে এগুলো দিয়ে আর তরুণদের আকৃষ্ট করা যাচ্ছে না বরং তারা যা চাচ্ছে তার উল্টোটা হচ্ছে দিন দিন তরুণ মুসলিমরা জিহাদি হয়ে যাচ্ছে এটা হলো সেই বিশেষজ্ঞের বক্তব্য এ কথা বলে সে এসব বিদায়দের নিয়ে ঠাট্টা করছিল আর যে সকল পাশ্চাত্যের দায়ী এবং সাই উম্মাহ কে ওলা এবং বাড়া ভুলিয়ে দিতে চাচ্ছে বিভ্রান্তি আর বিকৃতি ছড়াচ্ছে ইসলামের শত্রুদের পক্ষে কাজ করছে বারো তেরো বছর আগে ঠিক এই লোকগুলোর ব্যাপারেই মনে হতো তারা ওয়ালা এবং বাড়ার প্রশ্নে আপোষহীন লক্ষ্য করুন আমি বলছি তাদের ব্যাপারে মনে হতো যে তারা এই ব্যাপারে আপোষহীন অর্থাৎ তাদের সেই সময়কার আলোচনা শুনলে দেখবেন তাদের তখনকার বক্তব্য দিয়ে তাদের আজকের বক্তব্য খণ্ডন করা যাচ্ছে তাদের ওই সময় লেকচারগুলোই তাদের বর্তমান বিভ্রান্ত দাবির অসারতা প্রমাণ করার জন্য যথেষ্ট কিন্তু কেন এমন হলো কেন তাদের এমন পরিবর্তন হলো কী এমন বদলে গেল এটা বোঝার জন্য বিশাল বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই উত্তর খুবই সহজ শুধু পাশ্চাত্যে না ভারতীয় উপমহাদেশ বা আরবেও অনেক দায়ী এবং শাইখ এভাবে বদলে গেছেন দু হাজার আগে তাদের আঁকিদা এবং চেহারা কেমন ছিল তা খুঁজে দেখুন আর তাদের আজকে আঁকিদা এবং বেশ ভূষা দেখুন তারা আলওয়ালা এবং বারাহকে ছেটে ফেলেছে তাই আল্লাহ হসবাহন তালা তাদের চেহারা এবং বেশভূষায় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের অনুসারী হওয়া থেকে তাদেরকে ছেটে ফেলেছেন তাদের আলোচনা শুনলে দেখবেন তারা আলওয়ালাই এবং কে ছেটে ফেলেছে আর তাদের চেহারার দিকে তাকালে দেখবেন তারা আল্লাহ রসুলের সুন্নাকে ছেটে ফেলেছে আমাদের কথা মেনে নেওয়ার দরকার নেই আপনি নিজেই যাচাই করে দেখুন যাচাই করুন তুলনা করুন এবং ভাবুন এখন আবার কেউ বলে বসবেন না যে এসব রুয়াই বিদাহারা বর্তমানের ইমাম শাফেই ইমাম আশাফেই ভিন্ন প্রেক্ষাপট স্থান এবং পরিস্থিতির কারণে তার অনেক ফিকিমত পরিবর্তন করেছিলেন তিনি যখন ছিলেন তখন এক ধরনের অবস্থান নিয়েছিলেন কিন্তু তিনি মিশরে আসার পর দেখলেন এখানে প্রেক্ষাপট এবং লোকেদের অবস্থা ভিন্ন তাই তিনি ভিন্ন অবস্থান নিলেন কিন্তু এসব লোকের পরিবর্তনের সাথে সাফেইয়ের তুলনা করা যায় না এটা তার অপমান যদিও আমি অনেক লোককেই খোরা অজুহাত দিতে শুনেছি দয়া করে কেউ দাবি করবেন না যে এ সকল লোকগুলো আমাদের সময়ের ইমাম সাফেই রাহেমহল্লাহ তাদের এই খোরা অজুহাতের বাস্তবতা নিয়ে ইনশাআল্লাহ আমরা পরে আলোচনা করব। ইবনু আবি সইবা এবং আল হাকিমের সংকলনে হুজইফা ইবনুল ইয়ামান রদিয়াল্লাহু আনহুয়ের একটি উক্তি এসেছে হুজাইফা ইবনুল ইয়ামান রদিউল্লাহু আনহু ছিলেন এমন একজন সোহাবী যাকে রসুল্লাহ সল্ল্লাহু আলহসালাম এমন কিছু তথ্য জানিয়েছিলেন যা অন্যান্যদের জানাননি বিশেষ করে ফিতনার ব্যাপারে বিরল এ সম্মানের অধিকারী সে মহান সোহাবি হুজাইফা রদিয়াল্লাহু আনহু বলছেন তুমি যদি জানতে চাও অল্লাহ সুবাহ তোমাকে ফিতনায় ফেলেছেন কি না তাহলে লক্ষ্য করো যদি তুমি দেখো কোনো ব্যক্তি পূর্বে একটি বিষয়কে হারাম মনে করত কিন্তু এখন সে ওই বিষয়কে হালাল মনে করে অথবা পূর্বে যা হালাল মনে করত এখন সেটিকে হারম মনে করে তাহলে বুঝে নিও ওই ব্যক্তিকে আল্লাহ কঠিন ফিতনার সম্মুখীন করেছেন হুজাইফা হ্রদ্লাহু আনহু আমাদের হাতে কোষ্টি পাথর তুলে দিয়েছেন বলেছেন এই কোষ্টি পাথর দিয়ে তুমি যাচাই করে দেখতে পারবে কোনো ব্যক্তিকে আল্লাহ সুবাহন হ তালা ফিতনায় ফেলেছেন কি না একটি বিষয় এখানে বোঝা জরুরি হুজাইফাহরদ্লাহ আনহু এখানে এমন কোন ব্যক্তির কথা বলছেন না যে ইলম অর্জন করছে এবং এক পর্যায়ে তিনি কোনো বিষয়ে হালাল বা হারাম হওয়ার মাসে আয়লা খুঁজে পেয়ে তার মত পরিবর্তন করলেন অথবা তিনি এমন কোনো আলিমের কথা বলছেন যিনি আগে কোনো কিছুতে হয়তো কোনো হাদিসের ভিত্তিতে হালাল মনে করতেন তারপর তিনি আবিষ্কার করলেন যে ওই হাদিসটি আসলে সাহেহীনা এই কারণে তিনি তার অবস্থান বদলালেন এই ধরনের কোনো কিছুর কথা হোজাইফরদিউল রহমানহু এখানে বলছেন না এখানে তিনি ওই ধরনের মানুষের কথা বলছেন যারা নিজেদের খেয়ালখুশির অনুযায়ী নিজেদের নফসের সন্তুষ্টির জন্য কিংবা কাফেরদের সন্তুষ্ট করার জন্য হালালকে হারাম আর হারামকে হালালে পরিবর্তন করে যদি এইভাবে হালাল হারামের ব্যাপারে অবস্থান পরিবর্তন করা এত গুরুতর বিষয় হয় তাহলে এভাবে আকিদা বদলানোর বিষয়টা কেমন যারা তার আকীদা বদলে ফেলেছে তাদের কি অবস্থা তারা কেমন ফিতনায় পড়েছে কি অবিশ্বাস্য কাকতালীয় ব্যাপার তাই না হঠাৎ করে এই লোকের আকঈদা দুই হাজার একের পরে বদলে গেল রাতারাতি তাদের নীতি পাল্টে গেল। সবাই একসঙ্গে হুট করে তাদের উপর কী এমন ওয়াহিনাদিল হয়েছিল যার ব্যাপারে আমরা জানি না কেন এমন হলো প্রাসঙ্গিক আরেকটি বর্ণনা এসেছে নাফ আবদুর রাজ্জাক এবং সুনানুল বাই হাকিতে আবু মাসদ আল বদরি হুজাইফা হরদল্লাহুয়ানহু এর কাছে গিয়ে বললেন আমাকে কিছু উপদেশ দিন হুজাইফা হ্রদ্লাহু আনহু বললেন ইয়াক ওদিন আল্লাহর দিনের ব্যাপারে বারবার খোলস বদলানো সাপের মত হয় না মুসলিমরা কখনও আল্লাহর দিনের ব্যাপারে সাপের মতো বারবার খোলস বদলায় না কিছু দায়ীদের ক্রমাগত খলস পাল্টানোর অভ্যাস কাফির মুশ্রিকদের সাংবাদিক এবং বিশেষজ্ঞদের হাসির খোরাকে পরিণত হয়েছে সঠিক পথের উপর সঠিক আদর্শের উপর জমে থাকা সম্মানের গর্বের সঠিক আদর্শের উপর টিকে থাকতে পারলে আল্লাহ নিকট কৃতজ্ঞতা প্রকাশ করুন আল্লাহর কসম এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতী ওয়া রদিতু লাকুমুল ইসলামা দীনা আজ আমি তোমাদের জন্য তোমাদের دین পরিপূর্ণ করলাম আর তোমাদের উপর প্রতিশ্রুতি নেয়ামত আমি পূর্ণ করে দিলাম তোমাদের জন্য জীবন বিধান হিসেবে আমি ইসলামকেই মনোনীত করলাম সূরা আল মাঈদা 3 ইসলামের বিশুদ্ধ আকীদার জ্ঞান অনেকেরই অর্জন করা সৌভাগ্য হয়েছিল কিন্তু মহান আল্লাহ তাদের এই সম্পদের জন্য অযোগ্য মনে করলেন এবং এই সম্মান তাদের থেকে সরিয়ে নিলেন আজ খুব অল্প মানুষকে আল্লাহ এই সম্মান দিয়েছেন আজ এমন অনেক লোক আছে যারা সাংবাদিকদের কাছে রীতিমতো সাক্ষাৎকার দিয়ে গর্ব করে বলে যে এক সময় তারা সাহবাঈকেরাম রাজি আল্লাহ আনহুয়ের আকিদার উপর ছিল আর সেই আকিদা এখন তারা ছেড়ে এসেছে এরকম এক ব্যক্তিকে আজ অনেক বড় দায়ী বক্তা হিসেবে উপস্থাপন করা হয় অনেক বড় আলিমও বলা হয় এ লোককে গুরুত্ব দেবেন না ও আল্লাহআম সোহাবীর আল্লাহ আনহুমদের পদচিহ্নের অনুসারী হতে পারা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় সম্মান অনেক বড়ো নিয়ামত আল্লাহ আজ্জাওয়াল তোমার কাছ থেকে সেই সম্মান সরিয়ে নিয়েছেন কে একজন মানুষকে বিশুদ্ধ আঁকিদার পথে পরিচালিত করে আবার কেই বা তাকে বিশুদ্ধ আঁকিদার পথ থেকে বিচ্যুত করে আল্লাহ সুবহানাহাত আলা বলেছেন আর আমি যদি তোমাকে অবিচল না রাখতাম তবে অবশ্যই তুমি তাদের দিকে কিছুটা ঝুঁকে পড়তে সুরা আল ইসরা চুয়াত্তর আল্লাহ সুবাহন আলা এই কথাগুলো বলছেন রসুল্লাহ সালু আলহিহসাল্লামকে উদ্দেশ্য করে তিনি বলছেন আমি যদি তোমাকে সরল পথের সন্ধান না দিতাম সরল পথের উপর তোমাকে দৃঢ় না রাখতাম তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে যেতে পারতে চিন্তা করুন একবার আল্লাহ হসুবানহমত আলা বলছেন তিনি সাহায্যনা না করলে স্বয়ং রসুল্লাহ সাল আলহিমসাল্লাম পথ হারিয়ে ফেলতেন তাহলে আমাদের কী ভয়াবহ অবস্থা হতে পারে এক আরব কবি তার সময়ে কিছু আলিমদের গিরগিটির মতো রং বদলাতে দেখে মনের দুঃখে লিখেছিলেন আর তোমার বন্ধুরা আগের মতো নেই পরিবর্তনের অনেকগুলো প্রহর কেটে গেছে খোলস বদলেছে বহুবার একে একে ধেয়ে আসা ফিতনায় তাদের মুখোশ গলে পড়ছে যেভাবে গলে পড়ে বরফ আজ এই উম্মাহ যে বিশাল ফিতনা আর বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে তার একটা সুবিধা হল বরফ গলে যাচ্ছে আর মুখোশের নিচে থাকা সত্যিকার চেহারাগুলো সবার কাছে পরিষ্কার হচ্ছে মহান আল্লাহ সুবহান হাত আলা বলেছেন লিয়ামিজ্লাহুল যাতে আল্লাহ পৃথক করেন মন্দকে ভালো হতে আর মন্দের কতককে কতকের উপরে রাখবেন এবং সেগুলোকে একসাথে স্তূপ করবেন এরপর তা জাহান নামে নিক্ষেপ করবেন তারাই তো ক্ষতিগ্রস্ত সুরা আল এনফাল সাইঁত্রিশ যারা দু হাজার একের আগে তাওহিদ শির আলওয়ালা এবং বারা নিয়ে শেখাত আজ তারা মিডিয়া বিশ্লেষকদের মতো হওয়ার জন্য অস্থির হয়ে গেছে এই বাস্তবতা আপনাদের সামনে আছে তবু কি আপনারা দেখবেন না আপনার দুপাশে তাকান সামনে তাকান পেছনে তাকান হকপন্থীরা কোথায় ষাটের দশকে বলা শায়েখ কিস্ক রহিমাহুল্লাহ এর একটি কথা আমার বারবার মনে পড়ে শায়েখ রহিমাহুল্লাহ বলতেন প্রকৃত ইসলামের দেখা তুমি পাবে কারাগারের চার দেয়ালের ভেতরে তবে হককে আঁকড়ে ধরে থাকা মানুষ আজও আছে কিন্তু এরা সংখ্যা লঘু এরা সংখ্যায় নগণ্য তারা এক বিরল প্রজাতিতে পরিণত হয়েছেন এর মাধ্যমে অবশ্য রসুল্লাহ সল্লহ আলি সাল্লামের একটি ভবিষ্যৎবাণী ফলে যায় আমরা কিছুক্ষণ পরেই সেই হাদিসটি উল্লেখ করব ইন শাউল্লাহ এই হাদিসটির বর্ণনা সূত্র বা সনদের বিশুদ্ধতা নিয়ে কেউ কেউ প্রশ্ন তোলেন কিন্তু হাদিস শাস্ত্রের অনেক বড় আলিম এই হাদিসকে বিশুদ্ধ হিসেবে স্বীকৃতি দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন ইমাম আহমদ বিন হাম্বুল রাহমহুল্লাহ এবং ইবনুল কৈম রাহমহল্লাহ ইবনুল কয়ুম রাহমহল্লাহ তার মিফতাহ দারিফ সওদাহ গ্রন্থে এই হাদিসটি উল্লেখ করেছেন এই হাদিসের বর্ণনা সূত্রের উপর আপনি খুব চমৎকার একটি আলোচনা পাবেন তখরিজ হাদিস মিশকাত আল মসঅ গ্রন্থে এবার হাদিসটি উল্লেখ করা যাক হাদিসটির বর্ণিত হয়েছে উসামাহ ইবন জাঈদ আবু হরাইরা ইবনু মস আলী বিন আবি তালিব ইবনু আউমর মুআ রদি আল্লাহু আনহুম সহ আরও অনেক সোহাবি থেকে রসুল্লাহ সালু আলী আসাল্লাম এই হাদিসের মাধ্যমে এক বিশেষ শ্রেণীর মানুষদের সম্মানিত করেছেন আল্লাহ সুবাহন তালা আমাদের সেই সৌভাগ্যবান মানুষদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন আিন রসুল্লাহ সাল আলহিসাল্লাম বলেছেন ইয়াহমিলু মিন ইয়াহমিলুহাদি খালাফিন উত্তর সূরীদের মধ্যে নেপরায়ণ এবং বিশ্বস্ত এমন কিছু ব্যক্তির আগমন ঘটবে যারা তাদের পূর্বসুরিদের থেকে প্রাপ্ত বিশুদ্ধ জ্ঞান বহন করবে যারা কোনো কাঠছাট বা সংযোজন বিয়োজন ছাড়াই বিশুদ্ধ দিনের বহন করে রসুল্লাহ সল্লাহ আলি আসসাল্লাম এই হাদিসে তাদের প্রশংসা করেছেন যারা ইসলামকে ঠিক ওইভাবে মানে যেভাবে তা প্রথম রসুলুল্লাহ সাল্লাহ আলিম আসাল্লামের উপর নাজিল হয়েছিল এই হাদিসের তাদের প্রশংসা করা হয়েছে এই প্রশংসিত মানুষদের প্রধান বৈশিষ্ট্য কি হবে তাদের প্রধান দায়িত্বগুলো কী হবে এই হাদিসে রসুল্লাহ সল্লাহ আলিম আসসাল্লাম তাদের তিনটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন এই বৈশিষ্ট্যগুলোর কারণেই তারা সম্মান ও প্রশংসার উপযুক্ত হয়েছেন রসুল্লাহ সাল্লীয় বলেছেন তাহারিফলিন বারাবাড়ির মাধ্যমে দিনের বিকৃতি থেকে দিন ইসলামকে তারা রক্ষা করবে এটি হলো প্রথম বৈশিষ্ট্য রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আমাদের জানাচ্ছেন যে এই প্রশংসিত মানুষগুলোর প্রথম বৈশিষ্ট্য হল তারা বাড়াবাড়ির হাত থেকে দিন ইসলামকে রক্ষা করবেন বাড়াবাড়ির মাধ্যমে দিনের যেন কোনো বিকৃতি না হয় সেটা নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাবেন হাদিসে উল্লেখিত প্রথম বৈশিষ্ট্যে হল এর কথা এসেছে হল হল এমন কেউ যে সীমা লঙ্ঘন করে এখানে এর অর্থ হলো এমন কেউ যে দিনের ব্যাপারে সীমা লঙ্ঘন করে চরম অবস্থান অবস্থানে যেমন হাওয়ারিজ খারেজিরা দিনের ব্যাপারে সীমা লঙ্ঘন করে কুরআন হাদিসে কাফেরদের ব্যাপারে যে কথা এসেছে সেগুলো তা গুনগার মুসলিমদের উপর তারা প্রয়োগ করে ক্ষেত্রে তারা বাড়াবাড়ি করে রসুল্লাহ সোল্লাহসাল্লাম ইবাদতের ক্ষেত্রেও গুলু তথা বাড়াবাড়ির ব্যাপারে সতর্ক করেছেন এ বিষয়ে একটি বিখ্যাত হাদিস আছে তাকফির এবং আলওয়ালাওয়ালবার আলোচনাতেও অনেকে সীমা লঙ্ঘন করে বাড়াবাড়ি করে তারা এমনভাবে চেইন তাকফির করে যার ফলে তারা কোনো ভুখণ্ডের সব মুসলিমকে একসাথে কাফের ঘোষণা করে কেউ যে আদৌ এমন করতে পারে সেটা নিজের কানে না শুনলে আমি আদৌ বিশ্বাস করতাম না সাম্প্রতিক সময়ে আল্লাহা ওয়ালবার ক্ষেত্রে এমন সীমা লঙ্ঘন দেখা যাচ্ছে কেউ কেউ অত্যন্ত চরম অবস্থানে চলে যাচ্ছে আজকের সময়ে এমন হবার বড় একটি কারণ হল উইলামাগন আল আলাহ এবং বারার আলোচনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন উম্মার সামনে তারা আলওয়ালা এবং বারার সঠিক শিক্ষা তুলে ধরছেন না পাশ্চাত্যে এই বিষয়ে আলোচনা করা নিষিদ্ধ আর মুসলিম অধ্যষিত ভূমিগুলোতেও আলিমদের এই বিষয়ে আলোচনা করতে দেয়া হয় না এর ফল কি হলো অনেক তরুণ যুবক নিজে নিজে ইবনুতাই মিয়া এবং শাইক মোহাম্মদ ইবন আবদুল্লাহ হাবরাহিম্লাহ এর লেখা পড়তে শুরু করল কিন্তু তাদের অধিকাংশ যেহেতু আরবি জানে না তাই তারা মূল আরবির খণ্ডিত অনুবাদের উপর নির্ভর করল আর এর ফলে তাদের মধ্যে অল্প কয়েকজন এই ব্যাপারে সীমা লঙ্ঘন করলো আর যেমন অনেকেই ইবনুতাই মিয়ার লেখা থেকে ছাড়া কিছু উদ্ধৃতি নিয়ে এসে কোনো একটি মুসলিম অধ্যুষিত দেশের জনগণকে ঢালাওভাবে কাঁফির ঘোষণা করে অথচ তারা জীবনে কখনো মূল আরবিতে ইবনুতাই মিয়া রহমাহুল্লাহ এর বলি পড়েও দেখেনি আসলে কেউ যেমন করতে পারে তা বিশ্বাস করাই মুশকিল কিন্তু আমি নিজের কানে এমন কথা বলতে শুনেছি ইবনুতাই মিয়ার কিতাবগুলো আগাগোড়া বেশ কয়েকবার পড়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ ইবনুতাই মিয়া বলি যতবার পড়বেন আপনার মুগ্ধতা ততই বাড়তে থাকবে ইবনু তাইমিয়া রাহেমাহুল্লাহ এর কথার গভীরতা খুবই বেশি তার বক্তব্য সার্বিকভাবে অনুধাবনের জন্য যথেষ্ট যোগ্যতার প্রয়োজন আপনাকে মনোযোগ দিতে হবে ইবনু তাইমিয়া রাহেমাহুল্লাহ এর লেখার স্টাইল তার সব রচনা পড়া থাকতে হবে অন্তত পক্ষে আপনি যে বিষয়ের উপর তার লেখা পড়ছেন সে বিষয়ে তার সব লেখা আপনাকে পড়তে হবে বিশেষ করে গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ কোনো বিষয়ে তার ফতোয়া বুঝতে হলে আপনাকে তার মজমু আল ফাতোয়া গ্রন্থের ইতস্তত ছড়ানো ছিটানো সব ফাতোয়াকে এক করে গভীরভাবে অধ্যয়ন করতে হবে তিনি ঠিক কখন কোন সময়ে কোন পরিস্থিতিতে কোন ঘটনার প্রেক্ষাপটে কোন ভূমিতে কাকে উদ্দেশ্য করে ফাতোয়াগুলো লিখেছিলেন সেটিও জানতে হবে তবেই আপনি বর্তমান প্রেক্ষাপটে সেগুলোর সঠিক ব্যবহার করতে পারবেন আজকাল কিছু কিছু লোককে দেখা যায় যারা ইবনুতাই মিয়া রহমাহুল্লাহ এর মূল আরবি কিতাবের ধারের কাছেও না যে কিতাবের খণ্ডিত অংশের অনুবাদ পরেই পুরো একটি জাতিকে কাফির হিসেবে ঘোষণা দেয় যদিও এদের সংখ্যা খুব বেশি না আলহামদুলিল্লাহ একইভাবে প্রেক্ষাপট বিবেচনায় না নিয়ে বক্তব্য গ্রহণ করা হলে উলামায় নাচদের এমন বক্তব্য দেখানো সম্ভব যার উপর ভিত্তি করে পাশ্চাত্যে বসবাসরত প্রায় সব মুসলিমদের কাফির ঘোষণা করা যাবে মা বল্লহ অবশ্যই আমরা এমনটা বলি না এবং আইল সম্পন্ন কেউ এই ধরনের কথা বলে না কিন্তু প্রেক্ষাপট পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় না নিয়ে আউট অফ কনটেক্স উদ্ধৃতি আনলে চরম বিভ্রান্ত হওয়ার অবকাশ থাকে সে কারণেই আমরা বলতে চাই এসব ভারী ভারী এলমের কিতাব আলিমদের সান্নিধ্যে এসে অধ্যয়ন করা উচিত তাহলে হাদিস অনুযায়ী ওই প্রশংসিত ব্যক্তিদের প্রথম যে বৈশিষ্ট্য সেটি হল তারা বাড়াবাড়ির হাত থেকে দিন ইসলামকে রক্ষার ব্যাপারে সদা সচেষ্ট থাকবেন দ্বিতীয় বৈশিষ্ট্য হল ওয়ান এই হাদিস শুনে মনে হয় যে রসুল্ল সাল্লু আলিমুসাল্লাম যেন আজ আমাদের মাঝে এই কথাগুলো বলছেন রসুলুল্লাহ সাল্লিমুসাল্লামের নবৌতের সত্যতার উৎকৃষ্ট প্রমাণ এই হাদিস এই ভবিষ্যৎবাণী রসুল্লাহ সাল্লিমসাল্লামের কথা অক্ষরে অক্ষরে ফলে গেছে আজ এমন অনেক লোক আছে যারা কুরআনসুন্নার বক্তব্যকে প্রেক্ষাপট প্রাসঙ্গিকতা থেকে বিচ্ছিন্ন করে নিজেদের খেয়াল খুশি অনুযায়ী বিকৃত করে ফটোশপ দিয়ে যেমন ইচ্ছে মতো ছবি বদলানো যায় এরা নিজেদের খেয়াল খুশি চরিতার্থ করার জন্য ইচ্ছে মতো কোরআনসূন্নার বক্তব্যকে বদলে ফেলে ওয়ালা এবং বারার কথায় ধরুন কিছু লোক ওয়ালা এবং বারার কিছু অংশগ্রহণ করে বাকি অংশগুলোকে ছেটে ফেলে তারপর তাদের সেই খণ্ডিত অংশকেই আদি ও অকৃত্রিম ওয়ালা এবং বারা হিসেবে প্রচার করে আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব ইনশাউল্লাহ যেমন ধরুন অনেক উল্লামায় কেরাম বলেছেন আল ওয়ালা এবং বারার অংশ হলো। জিম্মি মুসলিমদের সাথে শান্তিপূর্ণ ও দয়াদ্র আচরণ করা এমনকি অনেক ক্ষেত্রে মুসলিমদের অধীনস্থ আহেলুদ্ জিম্মার নিরাপত্তার ব্যাপারে মুসলিমদের আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে প্রয়োজনে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মুসলিমদের নিজেদের জীবন বিপন্ন করতেও হতে পারে আল করসি তার আল ফুরুক কিতাবে নিয়ে আলোচনা করেছেন অন্য আরও অনেক উল্লামাও আলোচনা করেছেন এটি নিঃসন্দেহে আলওয়ালা এবং বারার অংশ তবে এটি পুরো আলওয়ালা এবং না। এটা একটা অংশ এমন আরও অংশ আছে কিন্তু বর্তমান জামানার মডার্নিস্টরা আলওয়ালা এবং বারার এই অংশটুকু গ্রহণ করে বাকি সব কিছু বাদ দেয় তারপর এটাকেই পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গওয়ালা এবং বাড়া হিসেবে প্রচার করে সেই সৌভাগ্যবান লোকগুলো রসুল্লা সাল্লাসাল্লাম যাদের ভূয়সী প্রশংসা করেছেন তাদের তৃতীয় বৈশিষ্ট্য হল ওল আল জাহিলিন তারা মূর্খদের ব্যাখ্যা থেকে ইলকে রক্ষা করে বৈশিষ্ট্যগুলো প্রথম থেকে আরেকবার দেখা যাক প্রথম বৈশিষ্ট্য হল তারা বারাবাড়ির হাত থেকে দিন ইসলামকে রক্ষা করবেন দ্বিতীয় বৈশিষ্ট্য হল যারা নিজেদের খায় সাত পূরণ এবং তাদের প্রভুদের মনোরঞ্জনের জন্য দিন ইসলামকে কাটছাট করে বিকৃত করে তাদের হাত থেকে ইসলাম রক্ষায় নিবেদিত থাকবেন তৃতীয় বৈশিষ্ট্য হল তারা অজ্ঞ জাহেলদের হাত থেকে দিন ইসলামকে রক্ষা করবেন এমন অনেক লোক আছে যারা জাহেল অজ্ঞ অজ্ঞ হওয়ার পরও তারা দিনের ব্যাপারে কথা বলে তারা কুরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে তাদের কোনো এম নেই তাদের কোনো দূরদর্শিতাও নেই তারা গড় গর করে তোতা পাখির মতো মুখস্থ কুরআনের আয়াত এবং হাদিস বলে যায় আর তর্ক করে অথচ অথচাগণ এই আয়াত বা হাদিসগুলোর ব্যাপারে কী অভিমত পোষণ করেছেন কোনটি রহিত হয়েছে কোনো কিছু নিয়ে এদের কোনো ধারণাই নেই এই লোকগুলো চূড়ান্ত অজ্ঞ এদের মধ্যে অনেকে হয়তো দিনের ক্ষতি করতে চায় না কিন্তু তাদের কাজের মাধ্যমে তার দিনের এবং মুসলিমদের ক্ষতি হয় তবে এদের মধ্যে এমন অনেকে আছে যারা আসলেই খারাপ লোক সৎ বা অসৎ যাই হোক না কেন এ লোকগুলোর সবাই কিন্তু কিছু না জেনেই সে বিষয়ে কথা বলে এবং এটা অত্যন্ত গুরুতর অপরাধ মদ শুকর এগুলো খাওয়া কিন্তু হারাম কিন্তু বিশেষ বিশেষ পরিস্থিতিতে জীবন বাঁচানোর জন্য এগুলো খাওয়ার সুযোগ আছে কিন্তু আল্লাহর ব্যাপারে অজ্ঞতা প্রসূত কথা বলা কোনো অবস্থাতেই জায়েজ নয় এতক্ষণ আমরা যে হাদিসের ব্যাপারে কথা বললাম ইমাম আহমদ বিন হাম্বল রাহেমাহুল্লাহ সে হাদিসের উপর মন্তব্য করেছেন আলহামদুলিল্লাহ প্রত্যেক যুগেই আল্লাহর এমন অল্প সংখ্যক কিছু বান্দা থাকে যারা লোকেদের হকের দিকে আহ্বান করে এবং অসৎপথ থেকে নিবৃত করে ইবলিসের আক্রমণে প্রাণহীন কতজনের প্রাণ তারা ফিরিয়ে এনেছেন ইবলিসের হাতে জবে হওয়া থেকে কতজনকে তারা ফিরিয়ে এনেছেন কত পথভ্রান্ত এবং গোমরাহ মানুষকে তারা সঠিক পথে এনেছেন কতই না চমৎকার তাদের প্রভাব তারা হলেন এই দিনের সম্মানিত রক্ষক কথা বলতে বলতে এখন আমরা উপসংহারে চলে এলাম আলোচনার শেষে আমি বলবো, লা লাহ ইল্লাহ মূলে রয়েছে ওয়ালাহ এবং বারাহ এর শিক্ষা তাহিদের পর কালিমার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার অন্যতম হলো আল ওয়ালা এবং বারার শিক্ষা ওয়ালা এবং বারাহ মুসলিমের পরিচয় দুর্ভেদ্য একটি ঢাল जीट परवर्ती मुस्लिम प्रजन्म के पथ के विच्छित हो रक्षा वला बारार अकदाते अपना सुगभर विश्वास भी थकते हैं इटा के हालका भाव ने को सूग नहीं वाला बारह अपनी अपन जीवने वास्तवयन करतान देखा से बेपारे अपन कनक्रिट प्लान थकते हैं काफी मुशरिकरा वाला बाराह के चरम भाव घृणा कर कारण ता इसलमें परिचय के घृणा कर তারা চায় আমাদের দিনকে আমরা যেন অন্য ধর্ম আর নানান তন্ত্র মন্ত্রের সাথে মিশিয়ে বিকৃত করে ফেলি দার্সের শুরুতে আমরা রাগবি কিংবা ফুটবলের উদাহরণ দিয়েছিলাম ধরুন চির প্রতিদ্বন্দ্বী দুটি দলের কথা ব্রাজিল বনাম আর্জেন্টিনা ধরুন আমি ব্রাজিলের হয়ে খেলছি কিন্তু আমি ইচ্ছে করে বারবার আর্জেন্টিনার খেলোয়াড়দের পাশ দিচ্ছি তাহলে আমাকে কি বলা হবে স্টেডিয়ামের হাজার হাজার দর্শকেরা আমাকে কি বলবে অথবা চিন্তা করুন আমি ব্রাজিলের রিজার্ভ বেঞ্চে বসে আছি বেঞ্চে বসে পানি বা জুস খাচ্ছি কিন্তু যতবারই আর্জেন্টিনা বল পাচ্ছে আক্রমণে যাচ্ছে আমি আনন্দে ফেটে পড়ছি আর্জেন্টিনা গোল করলে আমি তালি দিচ্ছি শীষ দিচ্ছি চিৎকার করে উৎসাহ দিচ্ছি লোকে আমার ব্যাপারে কি মনে করবে আবার সাংবাদিকরা যখন আমার সাক্ষাৎকার নিতে আসছে তখন আমি আর্জেন্টিনার প্রশংসা করছি তারা সেরা দল শ্রেষ্ঠ দল সবচেয়ে শক্তিশালী সবচেয়ে পরিশ্রমী তাদের সাথে অন্য কোনো দলের তুলনায় চলে না এসব বলছি আমাকে কি বলা হবে আপনি আমাকে কি বলবেন। বলবেন বলবেন গাদ্দার বিশ্বাসঘাতক প্রতারক তাই না কারণ এগুলো হলো একজন গাদ্দারের একজন বিশ্বাসঘাতকের বৈশিষ্ট্য এই কথাটা আমরা সবাই খুব সহজে বুঝি তাই না এটাই আলোয়ালা এবং বারা আজকের বিভ্রান্ত ওয়েলামা এবং দায়ীরা চায় আপনি নিজেকে মুসলিম বলবেন কিন্তু মুসলিমদের বাদ দিয়ে কাফেরদের দলকে সমর্থন করবেন তারা চায় আপনি নিজেকে মুসলিম বলবেন কিন্তু কালেমার বাহিনীর বদলে কুফরের বাহিনীগুলোকে সমর্থন করবেন তাদের উৎসাহ দেবেন ভালোবাসবেন আজ পুরো বিশ্ব আমাদের অন্তর থেকে আলওয়ালাহ এবং বারাকে ছিনিয়ে নিতে চায় এটা এজন্য না যে আলওয়ালা এবং বারা তাদের ক্ষতির কারণ কারণটা ভিন্ন মহান আল্লাহ সুবাহানহমাতআলা সেই কারণ আমাদের জানিয়ে দিয়েছেন এ কথা বলেই আজকের আলোচনা শেষ করবো মহান আল্লাহ সুবাহানহআলা বলেছেন وَدَّ كَثِيرٌ مِنْ أَهْلِ الْكِتَابِ لَوْ يُرِدُّونَكُمْ مِنْ بَعْدِ إِيمَانِكُمْ كُفَّارًا حَسَدًا مِنْ عِنْدِ أَنْفُسِهِمْ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْحَقُّ فَاعْفُوا وَاصْفَحُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ أَهْلُ الكتاب الدَّرَأَكَايি বিদেশের কারণে চাইবে তোমাদের ঈমানের বদলে আবার সেই সত্য তাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পরও অতএব তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত তোমরা ক্ষমার নীতি অবলম্বন করো অবশ্যই আল্লাহ তালা সব কিছুর উপর ক্ষমতাবান। বান সুরা আল বকার একশো নয়